সালাম ও সালা বুঝুন আরো সহজ উপায় আপনার স্বপ্ন পূরণ করুন কুরআন আরবি ভাষা, এর সাথে ভাষাটি শব্দ অর্থাৎ কোরআনের মোট শব্দের প্রায় পঞ্চাশ ভাগ আর এই সবকিছুই শুধুমাত্র তিন মিনিটের ভিডিও সিরিজ থেকে আমাদের এই কোর্সটি পাঁচশোর বেশি স্কুলে শেখানো হয়েছে তাহলে চলুন শুরু করি আজকের লেসন ওয়ান এ আমাদের এই কোর্সটি তৈরি করতে সাহায্য নেয়া হয়েছে কিছু ব্যাকরণ রিভিউ পরিসংখ্যান শিক্ষা প্রধান পদ্ধতি নতুন ভাষা শিখার উপকরণ ব্রেইন থিংকিং ইফেক্টিভ লিভিং এবং এনএলপি একটা ছোট্ট হিসাব দেখায় সাধারণত যে কোরআন গুলো প্রিন্ট করা হয় তাতে মোট পৃষ্ঠার সংখ্যা ছয়শটি প্রতিটি পৃষ্ঠায় লাইন রয়েছে ১৫টি প্রতিটি লাইনে শব্দ রয়েছে নয়টি প্রতিটি পৃষ্ঠায় শব্দ রয়েছে ১৩০টি তাহলে মোট শব্দের সংখ্যা দাঁড়ায় প্রায় আটাত্তর হাজার আল্লা বারবার আমাদের বলেছেন আর আমি অবশ্যই কুরআনকে সহজ করে দিয়েছি বুঝে নিয়ে উপদেশ গ্রহণের জন্য তাই এটা বোঝার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা এখানে কিছু সুরার প্রত্যেকটি শব্দ শিখব সচরাচর যে সুরাগুলো আমরা সবাই পড়ে থাকি যেমন সুরাতুল ফাতিহা ওয়াল আস ইজা জাহা আনাসুল্লাহ কুলিয়া ইহাল আহাদ কুল আহাদউ জুবেরব্বিল ফালাক। কুল নাস। এর সাথেও নামাজ সম্পর্কিত কিছু জিনিস আজান উজু করার দোয়া নামাজের শুরুতে যে দোয়া পড়া হয় রুকু এবং সুজুদের দোয়া আল্লাহম্মা সল্লিয় আলা মোহাম্মদ এবং রব্বানা আতিনা আরও শিখব কিভাবে সহজে আরবি ব্যাকরণ শেখা যায় টিপিআই মেথড মাধ্যমে এভাবে আমরা একশ শব্দ শিখব যা কোরআনে প্রায় চল্লিশ হাজার বার এসেছে অর্থাৎ কোরআনের মোট শব্দের প্রায় পঞ্চাশ ভাগ আর এই সব কিছুই তিন মিনিটের ভিডিও সিরিজ থেকে ষাটটি কোরআনের সুরা নামাজের দোয়া সহজ আরবি ব্যাকরণ এ ছাড়াও আপনি শিখতে পারবেন বুঝে কোরআন তেলত করা এবং সেটা নিয়ে চিন্তা করতে শেখা কিভাবে এই সুরাগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে পারি এক হাজারটি আরবি ডায়ালগ এর সবকিছুই মোট সাত ঘণ্টার ভিডিও থেকে এই ধরনের আরেকটি ভিডিও সিরিজ তখন কোরআনের মোট শব্দের প্রায় সত্তর ভাগই আপনি শিখে ফেলতে পারবেন যার ফলে কোরআনের প্রতিটি লাইনে তখন আপনার জন্য নতুন শব্দের সংখ্যা হবে মাত্র দুইটি প্রত্যেকটা লেসেনের দুইটি ভাগ রয়েছে যেমন ওয়ান এ টু এতে রয়েছে সুরা এবং আসকার অন্যদিকে ওয়ান বি টু এতে রয়েছে সহজ আরবি ব্যাকরণ যেটা টিপিআই মেথড এবং আরবি ডায়ালগ এর মাধ্যমে শেখানো হবে কোন বিষয় ভালভাবে শেখা এবং আয়ত্ত করার জন্য কয়েকটি উপায় রয়েছে যা শিখছেন তা সাথে সাথে লেখা এবং অন্য কেউ শেখানো আমাদের এই ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না কিন্তু যদি সুযোগ হয় কয়েকজন মিলে গ্রুপ করেও শিখতে পারেন তো আজ এ পর্যন্তই আসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহি বেবারাকায়ত